وعليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ اللهم صل على محمد وعلى آل محمد كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمِ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ اللهم بارك على محمد وعلى آل محمد كما ما ربك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم শ্রী শ্রাপী নৈরিল মগদুবে দোস্ত বুজুর্গ মেরে ভাইও আর প্রত্যেক বৎসরের মতো এখানে কিছু নজওয়ানেরা বিশেষ করে একটি মাফলের ইন্তজাম করেছেন আপনারা যে যেখানে আছেন না কেন মা উপস্থিত হইলে আপনাদের লাভ হবে গরের মধ্যে থাকেও শুনতেছেন রাস্তাঘাটেও শুনতেছেন দোকান পাঠে বসে বসেও শুনতেছেন ওই সোনার থেকে এখানে আইসা জামায়াত হযা সোনার মধ্যে অনেক বেশি বেশি লাভ বখারি শরীর নাম শুনেছেন আপনারা ওখানে আছে। আল্লাহ নিজের নখল শ্রেষ্ঠের কে বানাইছে। আপনারা যেভাবে আজ নতুন এরাও নওয়াজ নাতীয় শুনে আপনাদের চতুুর পার্শে সরেষ্টা নোরানিী মখলুক আছে গৃষ্ঠন করে আল্লানি নোরাণী মখলুক যকন নাকি সে দুনিয়ার মধ্যে আসিয়া কিছু ওইদিকে ঘুরে ফিরা করে তারা জিকের মাহফেল তালাশ করে ওয়াজ আজ নসিয়তের তালাশ করে একদিকে এই মাহফেল দেখে আসো তোমরা আমরা যে জিনিস তালাশ করতেছি ওয়াজ নাসিহতের মাহফেল জিকিরের মাহফেল এটা একানে আছে এজগাড় ময়জানে। একে অপকে দইকা সবাই আইসা আপনাজের মতো চোটুর পাশে তারাও ওয়াজ শুনে। মাফেল যখন নাকি শেষ হইয়া যাবে আপনারা নিজ নিজ গন্তব্যস্থানে চলে যাবেন এরাও আল্লাহর হাস দরবারে সারা আল্লাহ পাক জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে আমার নোরানি মকল এত রাত্রি তোমরা অমুক জাগায়। একটা জিকের মাহফেল ওয়াজনসিয়তের মাহফেল হতে যাচ্ছিল আমরা ওখানে গিয়েছিলাম আল্লাহ পাক বলবে কি আমার বন্দারা একত্রিত হইয়া ওখানে কিসের আলোচনা করতেছে বলবে হায় আল্লাহ আপনার বেহস্তের আলোচনা দুজকের আলোচনা আপনার আলোচনা তারা ওখানে করছে বলবে তারা বলো দেখি তারা আমার বৃহস্পকে দেখছে আমার দুজক কে দেখছে আমাকে দেখছে বলবে আপনাকেও দেখে নাই আপনার জান্নাত আর আরও দেখে নেই আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবে তারা আমার ব্যস্ত কে সুখের হাতের হাত দেখতেন তাদের কি অবস্থা হয়েছা বল তারা আরো বেশি বেশি করতেন আপনার কে যদি দেখতেন তারা খারাপ কাজ করছেন না খারাপি থেকে দূরে থাকছেন আল্লাহাক বলবে এ ফেরস্তরা তোমরা সাক্ষী থাকো যে আমার বন্দারা আমাকে না আমার ব্যস্ত দোদককে না এগুলোর উপর বিশ্বাস করেছে তোমরা সাক্ষী আমি তাদের জীবনের গুনাফতা মাফ করে দিলাম সবাই আলহামদুলিল্লাহ বলে আমাদের গুনাফতা মাফ করে দিয়েছে কিছু ফেরাস তারা বলবে বড় গুনা না ছোট্ট গুনা কিছু মহাদ্দেশিনে কেরাম বলতেছে আমাদের সবিরা গুণা সজা এর गुना किसो मुहाद कर, मुहाद गुना करे तरह बोले बरो पाक का दया करे मया करे এখানে ওয়াস নসিয় শ্রবণ করার জন্য আশার মধ্যে আমাদের বড় ছোট সমস্ত গুণা হতা বড় বড় মহাদসিং বলতেছি এখানে কোনো কবিরা গুনার উল্লেখ নেই কবিরা গুণও মাফ করতে পারে আমরা অনেকেই এখানে বসে বসা সৎফল্লা করতেছি তব করতেছি এই কথা শুনে তো আমাদের কবিরা কবিরা সমস্ত গুণা মাফ করবে আল্লাহ পাকার বোঝানিয়া আমরা এখানে উপস্থিত হয়েছি তো এই আমাদের গুনা যে মাফ করবে কার গুণা जरा आशा शहीद कुरान उल्लेख दोकनेटे घरे रास्ता घाटे तेर कथा উল্লেখ নাই সেজন্য আমরা চেষ্টা করি শরীয়তের দুই একটা মশলা একটা মশলা যদি আপনি জানেন দেখা যার রকর নমাজ করলে যত লাভবান হবে একটা মশলা জানলেও আমল করেন বা নাই করেন অতটুকু লাভবান হবেন এক হাজার রকা নফল নামাজের সবাব আপনাকে আমাকে দেওয়া হবে কত বড় কথা একটা মশলা যদি मोहरम मास आज के तर तारीख चले जातन बत्सर शुरू हो नतुन बत्सर तरह तिख चले गल्लासे नमज पड़े दोहा करें आई अल्लाह गत मोहरमे मोहरम, मोहरम पर्त जत गुना, गुना पता माफ करोरम के मिया सामने मोहरम पर्तारे बाछ रख नतून बत्सर शुरू हो অতিথে যা গুনা করেছি মহরম পর্যন্ত বাছাইয়া রাখেন কোনদিন তো চিন্তা করি নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই সেজন্য ভাইয়েরা সব সময় গুণার থেকে বাসার জন্য চেষ্টা করবেন আল্লাহর নাফরমানি থেকে বাসার চেষ্টা করবেন চোখের হেফাজত করবেন জোবানের হেফাজত করবেন হাতের হেফাজত করবেন এই চোখ দিয়া দিবরাত্র কত গুণা করেছি চোখের সেনা হচ্ছে মহিলারা আমার ভগ্নীরা আল্লাহ হাতে মাঠে বাজারে খোলাভাবে ঘোরাফেরা করবেন না মাথা ওকে পা পর্যন্ত আপনাদের সব সতর্ক দেখতে হবে महिला उलंगे हमारा पुरुष गुणतेकु ब्लाउज गए दी पेटे काफड़ नई पीठ का नहीं गलए काफन नहीं এই চক্র দিয়া তাদের দিকে দেখতেছি খায়েসের নজরে প্রত্যেক ডেকার পরিবর্তে একটা একটা জেনা হচ্ছে জেনার থেকে কি করে বাঁচবেন আপনি আ তারা আজকে মুসলমানের মহিলার লেবাস সেখানে নাবি হয়েছে পা পর্যন্ত একবারে একটা সিলভার কয়েকটা সিলবার সিলেন বানিয়ে দিবেন যারা বিবাহ করেছেন আমাদের মতো লম্বা জামা আটু পর্যন্ত একটু ঢোলা করে সিলে দিবেন কয়েকটা পাতলা কাপড় না একটু ডানো কাপড় দিবেন আর মাথার মধ্যে একটা ওডনা দিলেন বালো করে কয়ত হইল তিরিশ সিলওয়ার লম্পা জামা আর কি ওনা কয় ত্রিশ তিরিশ হিন্দুর মহিলারা ওয়ান ফিট একটা শাড়ি পরিধান করেছিল বুদ্ধুর মহিলারা জুম্মা চকমা টু ফিট এখান থেকে এখান পর্যন্ত একটা থেকে এখান পর্যন্ত একটা মহিলারা মার্কেটিং করতে যাচ্ছে গায়ে কাফর নাই আমাদের চোখে আমরা হেফাজত করতে পারতেছি না চোখের জেনা হচ্ছে আল্লাহ নবী বয়ান ফরমাইতেছে जना हुमा हु चोखे जना करे चोकर जना महिलार दिखे महिला नजरे देखा मार्केट पूरा महिला महिला महिला महिला अपने आपने पर এই গুলার থেকে আমরা বাঁচার চেষ্টা করি ইচ্ছা করে হিম্মত করে দেখবেন না মহিলার দিকে এই চোখের মধ্যে সীশা গরম করে করে দিবে কালকে আমাদের মাঠে এই আজাদের দিকে একটু লক্ষ্য করেন আম দেখতেছে আমাকে বলেন দেখি আপনার আম্মা আপনার বিবি আপনার বগ্নী बीबिर नाच देख बीबी तो रातरे नाचाई सेग्नि निजे मे नाच देखें देख भग्नि सुंदर सुंदर करा लटकइया महिला क्या देखते देख दे? हैं আমাদের দেশে বলে না যে বুঝে মনে মনে তারে বুঝে ফারেখনে কথা বুঝেন না চট্টগ্রামের মনে মনে তারে বুঝে পারে কি পিজে বুঝতে হবে আল্লাহর আসতে এই টিভি বিসিআর নাচ গান এগুলা দেখবেন না দেখবেন না দেখবেন না আপনাদের লাভের কথা বলতেছি আমি মুখকে হেফাজত করবেন মুখের গুণা থেকে দীবাত্র বৈষে বৈশা গীব শাকায়ত বহতান করতেছি অপরের দিকে দেখতেছি নিজের আইবের দিকে দেখতেছি নিজের আইবের দিকে দেখো আমি খারাপ আমি খারাপ আমি খারাপ আমার বায়েরা সব আমার থেকে ভালো ভালো ভালো মুখের হেফাজত চোখের হেফাজত ज महिला पर्दा मोताब चलईवार चेष्टा करा जब बेपर्दा चले आपने बाधा नीचर जेसब जे पुरुषरा अपन दीदी के विवाह करते এদের থেকে পর্দা করার জন্য যদি আপনি আপনাকে শরীয়তের পরিভাষায় বলা হবে দৈ দৈস দৈ আপনি নমাজ পড়ছে পড়ছে কপাল কালো হইয়া গেছে আপনার দিবি পর্দা করার জন্য বলে নাই দিদি তোমার বাড়ি নিজের বগ্নপতি তোমার স্বামীর বগ্নিপতি দেখ বাপ দেখ তোমার বিবি। যদি দেখা দে আপনি বাধা না দেন আপনাকে শরীয়তের পরিবাসায় দয়স বলা হবে দয়সের জন্য ব্যস্ত হারাম সারাম সার সারাম মহিলারা যারা ওয়াস করতেছেন আপনি পর্দা না করা আপনিও যাবেন দুদকে আপনার স্বামীও যাবে আপনার ভাইও যাবে আপনার ছেলে সন্তানও যাবে যারা বাধা দেয় নাই আপনাকে বাধা দিলেও আপনি মানেন নাই আপনার স্থান কোথায় সাদিসের মধ্যে আছে যে মহিলা চারচা কাজ করবে বৃহস্পের আষ্টটা বড় বড় গেট তাদের জন্য খোলা থাকবে যে গেট দিয়া হয় হয়ে বেহস্টে দাখিল যাবে এক কাজ এই মহিলারা ভালো করে শোনেন ফাসক নামাজ যে মহিলা পড়বে নামাজের মধ্যে গফলতি করবেন না ফাঁসক্তর নামাজ অস্ত মোতাবেক পড়ার জন্য মহিলা পুরুষ চেষ্টা করবেন সাত বছরের স্যালেনে হয়েছে বৃদ্ধ যতই বড় হোক না কেন সবাই মুসল্লি হইয়া যায় সবাই মুসল্লি হইয়া যায় ঘরের মধ্যে কেউ বেনামাজি যাতে না থাকি যে মহিলা সচ্ছা কাজ করবে এক নম্বর কাজ ফাঁসক্তর নামাজ পড়বে আল্লাহ সুনার ধ্বনি শোনার সাথে সাথে উজুক কালাম বানাইয়া পাটি তাহারত হাসল করা ওই স্ত্রী ফিস পরিধান করা নমাজটা রমজান মাসে রোজা রাখবেন পর্দা মোতাবেক চলবেন স্বামীর হেদমত করবেন কাজ কয়টা হইল চারটা পাঁচত্তর নামাজ যে মহিলা পড়বে রমজান মাসে রোজা যে মহিলা রাখবে সামির হেদমত যে মহিলা করবে পর্দা মোতা মহিলা চলবে বেহসের আসা দরজা হয়ে মহিলার জন্য খোলা হবে মহিলার জন্য বেহস্টে যাওয়া একবারে আসান কিন্তু নমাজ পড়ে না اخوتا نماز যদি که করে اپنی چر دیلن بلن نا دوی کوتی آشت و آشی لکا بچار دوزخی جلتی خوابی اخوتا نماز ربن بطا دیل بلن نا دوی کوتی آشت লক্ষ বৎসর দু জলিতে হবে মানুষ জীবনে নামাজ পড়ে নাই মাসে পরে নাই একবার পরে সপ্তাহে একবার পরে বৎসরে বিমাজ পড়ে না তাদের কি অবস্থা হবে আপনারা চিন্তা করে দেখেন আল্লাহ নবীর কথা বিশ্বাস না করলে ইমান ভাইরা আল্লাহ রাস্তায় নমজি হা যায় নমজি হি বালকরে নমাজ বুরাই নমাজ বাধা দিবে বাধা দিবে বাধা দিবে আপনার ঘরে টিভি বিসিআর থাকতে পারবে না যদি নামাজি হয়ে যান সাত বছরের মেয়েকে নামাজি বানাইবার জন্য চেষ্টা করেন আমাদের কাজ বলে দেওয়া লাঠি চাষ করে আমরা নামাজি বানাইতে পারি না হিমেম আল্লাহ নদীকে বলছে তুমি ওম্মতের উপর শিয়াবাদের উপর দারগা পুলিশ না লাঠিচার্জ করে করে তাদেরকে হেদায়ত করার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছে আপনারা যে একটা কাজ प्रत्येक बक्षर बालकान अल्लाह तला कबूल करुक अपन एक क्या क्या वसिले बेहस्त दान करुक अल्लाह पाक करवर देखा वास्तव अनेक सुना माना नाईम आसे एन नाई शन आ गणन नाई নামাজ শুনি শুধু নামাজ না পড়লে কি হয় না পড়লে কি হয় জানা আছে আমার কিন্তু মানি না হাদিস শুনে ঘরের মধ্যে সবাইকে মুসল্লি বানাই নাই মহিলা এই, মহিলারা আল্লাহর কোরআন যদি বিশ্বাস করেন কোরআন বলতে আপনাদের উলা এ মহিলারা গরের চার দিওয়ারির মধ্যে তোমরা থাক করিও না কে বলছে আল্লাপ বলছে কন্যা রজনা তর রীতি উলা আগের জমানা महिला बेपर्य चलाफे कर घर बाहर हा तुमरा अवस्था घुराफे करा रास्ता घाटे हाटे मटे सावधान मार्केटिंग करते जाले आमी आदर के बोल मार्केटिंग करा करार् তোমরা কেন যাইবা তোমাদেরকে বাতশ বেছি আল্লাহ পাক মহিলাদেরকে তোমরা শুধু অর্ডার করবেন স্বামীকে এই জিনিস আনো এই জিনিস আনো এই জিনিস নিয়ে আসো অর্ডার করবেন ছেলেকে অর্ডার করবেন বসে বসে আপনি কেন কষ্ট করবেন घर मध्य थे स्वामी में कर संतन के लालन पालन एगुला कर बाहरे क्या जब आपनर मे क्यों दी গভর্নমেন্টে চাকরি করার জন্য চাকরিতে অনেক করতেছেন আপনার দিদিও কোথায় স্কুলে মেখাপাড়া করায় ডাক্তার হয়েছে আপনিও ডাক্তার আপনার মেয়েরাও স্কুলে চাকুরি করে गार्मेंटे चाकुरी सबा टा पैसा अर्जन करते तबु शिकायत खुलेते से ना, खुलेते से ना। अबाप, अबाप, अबाप, अबाप। आगे।, आगे जुगे एकजुने कमे रोजगार कर स्वामी से बेटी সবাইকে নিযা ফরাকের সাথে খাইছে এখন তো এত কাকা পয়সা রোজগার করতেছেন তবু অবাক বরকত নাই গার্মেন্টস এ কেন দিয়েছেন আপনার মেয়েকে হজরে সাতটা বাজে চলে যায় रात आठ दसा बारोटा पुरुष घुरा फिर करते तुम्हें तो कैन मध्य मोतला हमारे मे आप तोना टा रोजगार करते से बरकत हो महिला স্কুলে কলেজে বার সিটিতে লেখাপড়া করছে আর এই ক্লাস ফোর ফাইভ পর্যন্ত লেখাপড়া করা বিবাহসাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব নিকাশ করতে পারে মত। অতটুকু দরকার বেশি বেশি আপনার মেয়েকে আজকে স্কুলে কালেজে ভারপিটিতে লেখাপড়া করাইতেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন কিছুদিন পরে আপনার মেয়ে স্বামী একটা নিজে নিজে ধরে নিজে লাভ মিলিস কোচ মিলিস করে চলে যাবে আব্বার কথা স্মরণ করবে না তয় আছে সে আমাকে বলেন মহিলা এখন আরো মোবাইলের জমানা কিসের জমানা আরে বলেন দে আমার কথা বুঝে আসছে না এগুলা কেউ বলে না ওয়াজ শুধু রং তামাচার ওয়াজ করে চলে যায় মোবাইলের জমানা মহিলার কাছে সবার কাছে মহিলা কাছে মোবাইল পুরুষের কাছে মোবাইল ছাত্র ছাত্রীর কাছে মোবাইল মোবাইল মোবাইল নিয়ে লেখাপড়া যা করলেন মহিলাদেরকে সামনে বসানো হয় কলেজে বা পুরুষেরা কে লেখাপড়া করতেছে মহিলা चेटुलर मत चेटुलर मत चेटुल ना, ना। चेटुल लाला মার্কেটে যেখানে চেতুল বিক্রি করে ওইদিকে যদি আপনার জিয়ান আপনার মুখ থেকে লালা বাইর হয় সামিথা বলেন তো সামিথা মহিলা তার থেকেও বেশি খারাপ মহিলার দিকে দেখলে দিলের মধ্যে লালা বাইর হয় বিবাহ করতে ইচ্ছা হয় লাভ মিরিজ কোর্ট মিরিজ ইচ্ছা হয় কিনা বলেন এই মহিলারা টেঁতের মতো দিবে মহিলার সাথে লেখাপড়া করতেছেন আপনার দিল ঠিক রাখতে পারবেন না রাস্তাঘাটে হাঁটা করতেছেন হ্যানশিপ করে করা আপনার ঠিক থাকতে পারবে না যতই বুজুর্গ হোক না কেন এই মহিলাকে দেখলে মহিলার সাথে হ্যানশিপ করলে আপনার দিলের মধ্যে কু খেয়াল আসা যাবে খারাপ খেয়াল এইটা মনের জেনা দিলের জেনা महिला के देख खराब है ना कखियाल मध्य आ भाई बुरा तुम दंग बीमार आमार पुरुषत्व नष्ट हो गुब आुढ़ दशबंग बीमार वाला বলেন এক কথি আরে বৃদ্ধ আরেকটা মধ্যে মহিলা দেখলে খুব নাচতে পারে এখন কুসমাসের শীত বেশি আরে বলেন না রাত্রে এই ফুষমাসের শীতের মধ্যে যদি গায়ে দেন ওম লাগবে না ফুসমা শীত দ্বীজা কেতা দিলি ওমের দরে এই ভুজা দশবন্ধ বে আরমল দশ মাই সিন্দেশিন আরে বড় নুঝু ভাই তো বুড়া দাদা ভালো মা সিল মাথারা কিছু ধন্যবাদ হরিয়া পুষ্পা সেচোর ডিজা কেতা এই বুদ্ধার কথা আগে না বাইল ছাড়ি তোমার জেনার মধ্যে মোকতলা করে মাইফ কতাল জানে নত পর্দা ঘুরে গা পদা ঘরে গা স্কুল কলেজ মহিলা বাড়ে বিজ হয়ে অঙ্গুর উৎপন্ন হয় খার অগ্র মাই আবু সাহেব ফুয়ালাই আবু তিরিশ পার নম পড়ে সকল কোনো দিন ফসান কর খালি তোমার মা পা ডাক্তারী ভাই ডি পাশ এই পাশে তো এই মা ওই মরদার বীজ সৎগর মিয়া পিজু সজগরি স্কুল কলেজ উলঙ্গে মিয়া মরদে প্রত্যেকদিন আহ ত্যাগের আহ পান তাবিজো মিয়া পাওয়া রোগী যা বছর আট বছর হা বিশ বিজু ইহা মনে ছয় স্কুল কালিব আর ফাঁকি আর কথা বুঝতে না আসল নুন নষ্ট হয়ে গেল বিজ্ঞ মারফোনার ফান ওটা তো নাম লোড় তাইতো নয় তুই ভরি গেল গাম লোড না ন বাস কন্ট্রোল কিনলে করা মরফপার খসি বানাই দিও আর মাইয়া ফুয়ার বাচ্চা দানি সিলাই করে দিও এনলে বীজ না যাবান যে বাস কন্ট্রোল খোলা اگر زبنت این را اون میده سال خوشی بنده ای بلات بنده ای یا بنده ترکی گفته گفته منوش منوش رو خوشی کرده منوش رو بنده ای چی که خواهم ترکی کرده آنه نه منوش بنده ای شرم زگدیس بچه دنین بانی در انده بیجو نزگ اللی خواه نوج اللی این خانباد کانتول کرد دیو در زنگلات آتی بارن نوارد خواه باد بارن نوارد شور بارن نوارد خواه باندار ইরা জঙ্গল বান্ধার সময় ভান সুর বাঁধে যে আর দান নষ্ট করি বেলা ইচারা বান্ধে না কোনো দিন খালি মানুষের বাড়িতে না ওটা আগে তো নামে আখি রে বাঁধা বাঘরে বানা দে বান্দর রে বাঁধাইছে শুরু হয়ে বানাইছে আর এখন প্লিলে একটা দুইটা ছেলে হোক মেয়ে হোক যথেষ্ট নিয়ন্ত্রণ করলি মাসরে কন্ট্রোল করিতে পারিবি বসা ওই ঘি চাই খন ওষুধ মেডিসিন তোর কাছে আছে না মরিবার দা রেবা হাতে কিছু না বুঝু না মরিবার দিন বয়ান ফরমাদ এরুলিয়া মাই বিয়া কর সবদ পর্যন্ত গরিব উম্মত বারো সে আজ্জি আল্লাহ নবীর বউরে খরাক বিন্লা আরোগ্য বিয়ে করব আরোগ্য বিয়ে করিব সংসার খরাগত আল্লাহ আল্লাহ আল্লাহ না মানুষ نه زمین بانگلدش ها زمین خام مانوش بارد اتالای سرکی گر زنمنی انتران گاد واسا خام و و اللہ بلکی بازم ایوات فاسکو اتوا ات کتا ات ات سا دولر نوو نوو واد بهشی نوو وان তোর ফিক মানে আল্লাহ পরী দি বেখা ভাই আল্লাহ তোর ভাই হম তোর ফসা রেখা ভাই চে উদি জন্ম রে নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে উদ্যোগ খবর বড় গুনা বড় বড় খবরদার বাস কন্ট্রোল নীম নিয়ন্ত্রণ নী কন্ট্রোল মহলাস তুই খবরদার বর গুনা বরগুনা বরগুনা বরগুনা তোমার হৈল ফুয়া আন্দা দ্বিতীয় ফুয়া লেঙ্গা আন্দা লেগা হাই বাস কন্ট্রোল তুই আর জন্ম নিয়ন্ত্রণ বজ্জ ফুয়াশা নালাকে তোমার বিজ্ঞান মধ্যে উগ্র এন ফা অন আসিল যে ফুয়া উন্নয়নে সার বি তো বস রুজো আল্লাহ হয় ক্যালো খবরদার বাস কন্ট্রোল এক হ্যান মাই এ বিয়ে মারে সাইনি ইভেন ধুয় ঘর চিন্ন ঘর সার্গ ঘর কালে সার্গ পর্যন্ত গরিব অনুমতি এগারত আছে উন্মত্লাই নিত্রী নৌ এগারো পর্যন্ত গজে কন্ট্রোল ন বড় গুণা বড় গুণা বড় গুণাংরে তারা ওয়ার ফার অন্যান্য তুই আর কথায় না মিশা কয়া সাবধান সাবধান সাবধান তোমারা ভাই অসল মার বাদেও সে আই এনে বই বেওয়াজ শুনি যা এই ফলে এচারা স কারো বারে মতেও আই বছর বড় বড় আলেমানি একদিনের জায়গা দুই দিন এই জলসা মাহফেল গুড়ি ইনশাল্লাহ তারা গুড়ি সাত কিছু মানুষ আর সত্তালের সায়া বাইব এক কি মানুষ ওই জওয়ান ওই যুবক ওই যুবতী তারা যৌবন কালল এবার মধ্যে খারাপ পাইজি এরইল যুবক যুবতী আর সত্তালে ছায়া পাইব যেদিন খান ছায়া থাকতো নয় গাছপালা থাকতো নয় গদত নয় ছায়া সাতকে সিনে মানি সত্য এক সত্যি ওই জয়ান ওই যুবতী ওই যুব তার যৌবন খালান চলা বাতোর মধ্যে বুড়া এ মস লি দরি হইব নাতিও খব বৌহবা বুড়া বুড়া মানুষ মশ নজর তাহার আনলে কিছু করি নশ গিয়ে গরিব বুড়ো হলে তো চুরিয়ে গড়ি না পারা দেখাতে গড় নি সন্ত্রাসী ঘুরি না পারা জেনা গড়ি ন অটোমেটিক তুই বুজুর্গ ওই যা হাতের মধ্যে আল্লাহ সুহান আল্লাহ বুড়া কালের এবাদত্ত জান কালের এবাদত দামি বেশি দামি বেশি দামি বেশি এই জোয়ান কালে তুই জেনা গড়ি পেটে লাগ্য জোয়ান কালে শরীর গড়ি পেঁচা লাগ্য গড়ি সন্ত্রাসী গড়ি পেতে লাগল আল্লাহর ভয়ে ইন্ডিয়া বাদ দিয়ে এফাজত চলা বাজতলা গই এই হেফাজত দাম বেশি দাম বেশি দাম বেশি বাঘ ফালাই নবালি ইভরে বই বই গোস্ত কাজ নেব রক্ত কিনবার তোর কে বা ফোটা দি গে গেয় যা দিদ আমা তো লাইন কথা ক বার ফলাই বারো রক্ত কা বারো শুধা বই তো কেন ধর জন শিব পে গ ভক্ত পি রে গোর্গ জালিমি শবজ গা জুয়ান খালত শোভা পি খসল ভক্ত পি রে গোর্গ জালিমি শবৎ পরেজ গা বুড়ি বাগো তু যা বুঝে গিয়ে আনুর হামলা করিন্ন পিয়া আইনবার یا انا گرویدی এনে মোসুদ লাগি গদরি গড়ি আতেকান আছে উনদে খরত দিদি বুজে মারি মানে মোসুদ জাইয়া সুরি গরি নাবারত নাখতে গরি নাবারত শান্তরাজি গরি নাবারত জানা গরি নাবারত সুজা বইজে জුවන් গলে তো তো দৌডি খলিকে আনি নাবারে যে বন সুজা বইজে কত যুবতি অক্কল আল্লাহর গুণার খাম সারি ব্যাগগুন্লা আগত জমানা তারা দেখি এখন সেই নড়ি গিয়ে ফুয়া বৌগুন উঠে তবা গর তর তো আলেম রাত ای خواهک খাম আয় আমি همیشه تو هراره خوی یه دوگره آئی بایدگره آئی لکه لکه تو من شده بایدگره دو شدار بیشدار دو شدار بیشدار این گری ای چه رفتون خواهک کن وعده نوی آنه را ای وعده این گرید کریدنی خوان تو زای ایک نمبر وعده خوان آن مکمو مک که যাতে মিёт খারাপيتي না হয় গদে মিছা কথা কইবি দেই ভয়얏 গনি আই মিচ্ছা কথা বলিব না হ মিচ্ছা কথা বলিব না চুরি করিব না চুরি করিব না হ ডাকাতি করিব না ডাকাতি করিব না বেয়াদব কো না আর মিচ্ছা চাই চাইলি কি ডাকাতি করিব না সন্ত্রাসি সন্ত্রাসী করি না যে করিব না যে না যে করিব না পরের হক নষ্ট করি বের হক নষ্ট করি না কারো জোলম করি না কারো পতি জলম করি না কাউ কেউ না হক হত্যা করিব না কাউ কেউ না হক হত্যা করিব না কারো গেবোধ করি বোলেন কারো বোধ করি বেকার না বোতান করিব না যদি অবায়ক কলার বায় গড়ালি হাদাই লই যারা যারা বায় গড়াই তারাই আবার কোথা মিথ্যা কথা বলি বাকাতি করি ব সন্ত্রাসী করি না যে করিব না কারো পচিস জলম করি না কারো পচিস জলম করি না না হক হত্যা করিব না কারো করিব না শেখায়ত করি না বহ করি নাগালাম গে বিদেশ গে আস লাই অরে বাপক বাবা কিউনী তার আচ্ছা তো ইশ্রা ব্যাগ আওয়াজ বসে আওয়াজ ধর তার চাই না সারা সারি ধরন তোলে ধরন একজনে আর চার মিনিট নমজ পা পড়ে আলহামদুলিল্লাহ ইনমদ হু অনস্তুস না ومن سيئات آمالنا من يهديه الله فلا مدللا ومن يدلله فلا هادية لا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استقوا الله واستغوا إليه الوسيلة وجائزوا في سبيه لعلكم تفلحون إن الذين يبايعونك إنما يبايعون الله يدل لكم قائدين فمن نكذب إنما ينكث على نفسه ومن عفى بما عاد عليه الله فسيؤتيه عجرا عظيما عالمكم القهوين عايشك كدير অংশিদার নাই আরো সাক্ষেদের হজরত মুস্তফা আলাই আল্লাহ র রসুল আখর তরুর বালার মন্দার খানের বালার মন্দরুর খবর নেইড়া তরুর ইমান নেই অনেবিনে গুন জীবনত অনেক গুণাগি বড় গুণা ছোট গুণা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে বহু গুণা গদ্দি আয় অনিচ্ছায় গদ্জি গোপনে গদি প্রকাশ্য ভাবে গদ্জি আয়িক গুনা কফরর গুনা বেদাতর যাবতীয় গুণাত্তন সীবনের সমস্ত দি গ্রান্তি দিও ভুল ত্রুটি মাপ গড়ি দিওন আয়াল্লাহ অনাম তাদের কবুল গর অ নাম করিম আয় আল্লাহ আয় বেত মুরদুর মৌলী শফিরিয়া খানদানিয়া নিজাম খানদানন্দিয়া খানদানির খানদানদানদান আর বাই তরে সবার কবল বরম্লা নী নগদ ডাকাতি নগদ্যম সন্ত্রাসী নগদ্যম সরহ নষ্ট নগদ্যম জেনা নগদ্যম আয় জেনা নগদ্যম করষ্ট নগদ্যমক না হক্যম্লা না হক হত্যাম নয় শায়ত গাল বহতান গা ওয়াদা গুলাম এই ওয়াদার উর অচল ভাবে জীবন দানুজু ইমান সাথে ইমান ইমান তোর মধ্যে ইগার শেখর ওসিলা রশিলা ইবর শেখর ওসিলা বসিলাম জলরে তোমার হওয়া লাগলাম তারা রোজগার মধ্যে বরকদ দান করি তারা রোজগার মধ্যে বরকদ দান করি আল্লাহ বড় সড় বেবসায়ী তুজা তেজারত তার আল্লা ববু রে হালাল খাবে জলাই আল্লা ব্যবসা জিনিস গরিব এই নিয়ত তারা দেন নাকি করে হারামতুন আল্লাহ রে বাঁচা রেখ হারামতুন তারা সহজে তারা সবজ তারা আল্লাহ আল্লাহ তোমার বন্ধানো না এগুণ দিয়ে লাভ আল্লাহ তোমার লাভই তো নহারে বেলা হিসাব বেয় গুণরে বেয় প্রদান গজো আল্লাহ বেলা হিসাব বেয় গুণরে বেয় প্রদান করব না আল্লাহ আর গোলরে সেপা দি গোলরে সেপা দিও অরণ্য অভাব দূর করে দিও হাজত মন্দ হা জতরে পুরা করে দিও হাজত মন্দ কলর হা জতরে পুরা করে দোহত মানুষ করস আছে তারা যে করুৎগুরিৎ পরিক দান করস সুদ গরিব পরিবার তফিক দান করে আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم جتبايوكلي عرفت دعائي ترننيت شكورا غريليو بوت منيوكوا دعائي مرتكو دعائي هاي نيو فاريتارا ترننيت شكورا غريليو الله الله ترننيت ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم এক মিনিট এই অবস্থা সবক দেখি বিচার নমাজীবন নমাজ গুনে পড়ি বেশি ফাইদা বেশি ফায় সবাহ এক সবার এক মিনিট না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক সবার আল্লাহ আকবর আল্লাহ আকবর একশো ফিরদী লাহ ইহল ও আতুবু ইশব জিব্ আসন লাগে মোহাম্মদ মোহাম্মদ নম সাদি সবহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর একবার একবার لربما لست فيصلك West وانا ملدي نظر الشباب وتي كان يدمر الشباب سبان الله زنجا أت الجبر الحمد لله تعالى ن patreon الله أكبر تعالى ن Dirبد لا إله إلا الله تعالى نرود খাতে পিটে লো হাজার বার আল্লাহ আল্লাহ গুরিবাহ দেখি খোঁজ ফায় ই আর কি